Refi, Alrayan Bank, Quadrant Court, Archulish, Kelthar Road Birmingham, UK, Postcode B151TH, Shortcode 30083, Swift, BIC Code, IBO, BZB22, IBN, GB52, LOID, 3096, 3401, 024192, Pound Account Number,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 দর্শক শ্রোতা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় বায়ু বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে অনেকগুলো পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি আমাদের সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় গত পর্বে আমরা বলতেছিলাম আদর্শ মুসলিম ব্যক্তি কবিরা গুনহাকারীর শরীয়তে যেই স্ট্যাটাস আছে যে হুকুম আছে রুলিং আছে সে বিষয়টি জানবে গেলে সত্যিকার পাবে কবিরা গুণাকারী সম্পর্কে তার সিদ্ধান্ত সে গ্রহণ করবে এবং তার সাথে আচরণ কী হবে সেটি জেনে নেবে আমরা গত পর্বে কুবিরা গুনহাকারীর শরীয়তের স্ট্যাটাসের বিষয়টি আলোচনা করেছি সেখানে আমরা একথা বলেছি কুবিরা গুনহাকারী আল্লাহ রাবুল আলমিনের সিদ্ধান্তের এবং তার ইচ্ছার অধীনস্থ আল্লাহ সুবাহতলা যদি ইচ্ছা করেন তাকে প্রাথমিকভাবেই প্রথম পর্যায়ে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিতে পারেন এখানে কোনো ব্যক্তির অধিকার নেই এ কথা বলার যে আল্লাহ তুমি কেন তাকে ক্ষমা করে দিয়েছে বলার অধিকার কারণ নেই আমিও সেটা বলতে পারবেন আপনিও বলতে পারবেন না এটা আল্লাহ সুহানতার ইচ্ছা আর যদি তিনি ইচ্ছে করেন আল্লাহ তাহলে কবিরা গুণাকারীকে তার গুন অনুযায়ী গুন পরিমাণ অনুযায়ী আল্লাহ সুহানতার শাস্তি দিয়ে তাকে আবার জানাতে দিতে পারেন এখানে দুটি বিভ্রান্তি উপনোদন হয়েছে যেটি আহল সুনুল জামাতের আকিদার পরিপন্থী এক নম্বর বিভ্রান্তি হচ্ছে কবিরা গুণাকারী শিরস্থায়ী যাহার নামী হবে না যে আকিদাটুকু খারেজি সম্প্রদায় পোষণ করে থাকে আমাদের সমাজে একদম লোক আছেন যারা মনে করে থাকেন যে কবিরা গুণা করলে তিনি যাহার নামে চিরস্থায়ীভাবে যাবে যাহার নাম থেকে তিনি বের হবে না এই আকিদা বিভ্রান্ত শুদ্ধ নয় এটি শূন্য আকিদা হতে পারে না বরং সেই আকিদা হচ্ছে এই যে কবিরা গুণাকারী ব্যক্তি শিরস্থায়ী যাহার নামী হবে না যদি সেই ব্যক্তি এমন কবিরা গুনহা না করে থাকে যে কবিরা গুনা তার ইমানকে বিনষ্ট করে দ্বিতীয় নম্বর যে বিষয়টি বিভ্রান্তি অপনোধন করা হচ্ছে বক্তব্যের মাধ্যমে তাহলে একদল লোকের ধারণা আছে যে কোনো ব্যক্তি যখন জাহার নামে যাবে জাহার নাম থেকে তাকে ফিরে আনা হবে না যেহেতু কোরআনে একটা ইতিমধ্যে আল্লাহ সুমান এভাবে বলেছেন অমা হুমবে মিনহা যাহার নাম থেকে তাদেরকে বের করা হবে না তারা বের হওয়ার জন্য চাইবে কিন্তু তাদেরকে ডান নাম থেকে বের করা হবে না ইত্যাদি ইত্যাদি করেন কেরিমের কিছু আয়াত দিয়ে কিছু বিভ্রান্তি আমাদের মধ্যে তৈরি করার জন্য শয়তান একদল লোককে দায়িত্ব দিয়েছে ওই শয়তানের ওই এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কিছু লক্ষ ভাই কোরায়ম হাদিসের মূল বক্তব্যকে না বুঝে বিভিন্নভাবে আমাদের সামনে তুলে ধরেন ফলে আমরাও বিভ্রান্ত হয়ে যাই সুপ্রিয় দর্শক ভাই বোনেরা বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহরবুল আলমিনে স্পষ্ট করে জানিয়েছেন আসুল সাল্লা ইসলাম আমাদেরকে বলেছেন যারা জাহান নামে যাবে কবিরা গুনহের কারণে কেয়ামতের দিন শাস্তির পরে তারা আবার জান্নাতে আসবে এটি সুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মাধ্যমে এবং সুস্পষ্ট সই বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এখানে কোনো ধরনের ইখতলাফ নেই সুন্দর অনুসারীরা এই বিষয়ে একেবারে ঐক্যমতে পৌঁছেছে তাই এই বিষয়টিও এখানে অপনোদন হয়ে গেল যে কবিরা গুনহা কারিক্লামিন ইচ্ছা করলে আবার শাস্তি দিয়ে জান্নাত দেবেন এই পয়েন্টটি আলোচনার পরে আমরা কবিরা গুনাকারী ব্যক্তিকে যে আল্লাহ রাবুল আলমিন প্রাথমিক পর্যায়ে ক্ষমা করে দেন এর জন্য একটি দলিল আপনাদের কাছে তুলে ধরতে চাই হাদিসটি বর্ণনা করেছেন আবু হরি তিনি বলেন নবী সাল্লা করেছেন বেবিচারিনী নারী সে দেখল একটা কুকুর প্রচণ্ড গরমের দিনে একটি কূপের পাশে শুধু উড়াফিরা করছে তার জিভ্যা বেরিয়ে আসছে পিপাসার কারণে পিপাসা এত বেশি হয়েছে যে জিব্বা বেরিয়ে যাচ্ছে তখন এখানে যা লাহু ওই কুকুরের জন্য সে তার মুজা খুললো মোজা খুলে তারপরে মুজার মাধ্যমে পানি উঠালো পয়সা কা তারপর তাকে পানি পান করালো পানি পান করার পর যখন পিপাস কুকুর নিজের একটা আরাম পেল থেকে ক্ষমা করে দিলেন হাদিস নম্বর হচ্ছে তিনশো ছিয়াশি হাদিসটি সহি বরং এর আসল সহি মধ্যে পাওয়া গিয়েছে এর মধ্যে ইঙ্গিত পাওয়া গিয়েছে এই পাওয়া যায়নি কিন্তু এর আসল সহি মধ্যে রয়েছে তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো বিষয়টি এভাবে যে কোনো কাজকে আসলে আল্লাহ রবুল আলমিন ক্ষমার জন্য কোন মান্দা তুচ্ছ জ্ঞান করবে না কতই না ক্ষুদ্র কাজ একটা কুকুরকে পানি পান করানো ভালো কাজ যতই ক্ষুদ্র হোক না কেন তার দৃষ্টিতে ভালো কাজের যদি গুরুত্ব একেবারেই কম হোক না কেন তিনি ভালো কাজ করবেন কারণ এর মধ্যে হয়তো আল্লাহ সুবাহানু তারা সন্তুষ্টি থেকে যেতে পারে আর যদি আল্লাহ সুবাহানু তারা সন্তুষ্ট হয়ে যান তিনি ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহ রুবুল আলমীর ইতিয়ার মধ্যে রয়েছে বন্দাকে আল্লাহ সুহানো তারা যেভাবে খুশিভাবে ক্ষমা করে দিতে পারেন আমার দলিল এখানে নয় প্রিয় দর্শক ভাই বোনেরা দলিলটি কোথায় একটু চিন্তা করুন দলিলটি হচ্ছে অন্যখানে সেটি হল এখানে যেই জন্য আমি হাদিসটি উল্লেখ করেছি সেটি হল যে আল্লাহবুর আলামিন প্রথম পর্যায়ে তাকে ক্ষমা করে দিয়েছে ফাগা ফার আল্লাহা তাকে ক্ষমা করে দিয়েছে কোন কোন বন্যার মধ্যে এসে সে জান্নাতি হয়ে গেল তা খারাতিল জান্নাতে প্রবেশ করে গেল এর অর্থ হচ্ছে আল্লাহ রবুল আলমিন কবিরা গুনহাকারীকে ইচ্ছা করলে প্রথম পর্যায়ে আল্লাহ সুবাহা ক্ষমা করে দেন এটি আহ জামাতের আকিদা এবং এই আকিদার সপক্ষে অনেকগুলো দলিল রয়েছে অন্যতম যেই দলিলটি এখানে আলোচনা করা হলো সেটি হচ্ছে কীভাবে আল্লাহ সুবাহানা তাকে প্রথম শুরুতেই ক্ষমা করে দিলেন যা না দিয়ে দিলেন তার অপরাধের জন্য তার অন্যায়ের জন্য কবিরা গুহাহের পরিণতি হিসেবে তাকে কোনো শাস্তি এখানে আল্লাহ সুবাহ উতলা দেননি ক্ষমা করে দিয়েছেন তাই সূন্যানুসারী যারা আছে তারা এই বিষয়টি সত্যিকারভাবে উপলব্ধি করবেন যদি তারা উপলব্ধি করেন তাহলে তারা দুইটি জিনিসকে গুরুত্ব দিবেন একটি হচ্ছে ভালো কাজ এর ব্যাপারে তার গুরুত্ব বৃদ্ধি পাবে হতে পারে আমার ক্ষুদ্র একটা ভালো কাজের জন্য আল্লাহ রবুল আলমিন আমার বড় একটা গুণাকে কবিরা গুণাকে আল্লাহ সুমান ও তালা ক্ষমা করে দিয়েছেন তাই আমাকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে যদি আমরা সত্যিকারভাবে এটাকে উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু আমরা ছোট ছোট কাজকেও গুরুত্ব দেব। দেবো মুসলিম ব্যক্তি যাতে করে ছোট কাজগুলোকে নিজের জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র যে কাজগুলো আছে একজন ব্যক্তি রাস্তার উপর বসে আছে তাকে রাস্তাটা দেখিয়ে দিলেন একজন ব্যক্তি একটা বোঝা মাথায় উঠাতে চাচ্ছেন আপনি তার ভোজাটি মাথায় উঠিয়ে দিলেন ইত্যাদি ইত্যাদি সে তোই ক্ষুদ্র কাজ হোক না কেন এমনকি রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের মধ্যে বলেছেন এমাত রাস্তা থেকে যদি কেউ কষ্ট দায়ক কোনো কিছু দূর করে কাঁটা দূর করে অথবা রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে এমন কিছু দূর করে সেটাও তার ইমানের কাজ এই কাজটিও তার ইমানের সর্বার অত্যন্ত গুরুত্ব ইমানের একটা উদ্ধার ইমান একটা স্টেজ ইমান একটা পর্ব তাই রাসুল্লাহাম আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন এই জন্য আদর্শ সমস্ত ব্যক্তি কাজকে গুরুত্ব দেবে এটি হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হলো যে আমরা আল্লাহ আব্বুল আলমিনের কাছে খুবই গুণা হয় যায় অনেক সময় অনেক এগুলো ক্ষমার জন্য আমাদের অনেকেরই তফা করার সুযোগ থাকে না সেই জন্য ওই ব্যক্তির উচিত হবে যে বেশি বেশি করে ভালো কাজ যদি করি তাহলে আল্লাহবুল আলমীর কাছে ক্ষমা যাওয়ার জন্য আর সুনারুন সেই আকৃদাকে সত্যিকারভাবে গ্রহণ করা সেটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিন কবিরা গুনাকারী ব্যক্তিকে ইচ্ছা করলে তিনি শাস্তিও দিতে পারেন ইচ্ছা করলে আল্লাহ শুভানব তারা কুবরা গুনাকারী ব্যক্তিকে প্রথম পর্যায়ে ক্ষমা করে দিয়ে জান্নাতও দিতে পারেন এই বিশ্বাস এর মধ্যে সুনার অধিকারী যারা আছে তারা নিজেদের বিবেক দিয়ে আবার আল্লাহকে প্রশ্ন করবেন না যে আল্লাহ তুমি এটা ভুল করছো প্রশ্ন না করে আল্লাহ সিদ্ধান্ত যেটি সেটাই এটাই অনুগত বান্দার মূল ইমানের দাবি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ইতিমধ্যেই সময় হয়ে গেল বিরতিতে যাওয়ার একটু পরে বিরতিতে ফিরে আসবেন ইনশালা ততক্ষণ আমাদের সাথেই থাকুন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 সমগ্র জীবনকে সফল করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন বাংলাদেশে দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা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 সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় আমরা বলতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি প্রথম কবিরা গুনাকারী ব্যক্তির ইসলামের শরীরতে হুকুম কী তার রুলিংটা কি ইসলামের মধ্যে সেই বিষয়গুলো জেনে নেবে কবিরা গুনহাকারী ব্যক্তি আল্লাহ রবুল আলমীর কাছে যদি তবা করে তাহলে আল্লাহ সুবাহ তারা তার তবা কবুল করে তাকে ক্ষমা করে দেবেন এখানে সকল কবিরা গুণা অন্তর্ভুক্ত তবা মধ্যে কিন্তু যদি কোনো ব্যক্তি শিল্ক এবং শিল্প এর পর্যায়ের কবিরা গুণা অর্থাৎ এমন কবিরা গুণা যে কবিরা গুণাগুলো কোনো ব্যক্তির আমলকে ধ্বংস করে দেয় কোনো ব্যক্তির ইমানিয়াদকে ধ্বংস করে দেয় ইমান সংশ্লিষ্ট বিষয়গুলোকে কোনো ব্যক্তি নষ্ট করে দেয় এমন কবিরা গুণা যদি কোনো ব্যক্তি করেন তাহলে সেই ব্যক্তি যদি দুনিয়াতে তবা না করে আল্লাহ রাবুল আলমিন আ ফেরাতে তাকে আর ক্ষমা করবে না যেহেতু এটি তার ইমানকে বিনষ্ট করে দিয়েছে এবং ইমানবিহীনভাবে তার মৃত্যু হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এবং সে কাফির হয়ে যাবে আহুলিস জামাতের আকিদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই এক কথায় কবিরা গুণা করলেই সে মুহমিন কাফির নয় এ কথা বলা যাবে না এটা আমরা কিন্তু বলেছি আহুল সুন জামাতের আকিদে বসুন করে থাকে যদি এমন কোন কবিরা গুণা করে যে কবিরা তার ইমানকে বিনষ্ট করে দেয় তাহলে কিন্তু এটি তার জন্য ভয়ঙ্কর এর মাধ্যমে সে ইমান যে গন্ডি রয়েছে ইমান যে সীমারেখা রয়েছে সেই সীমারেখা অতিক্রম করে বাইরে চলে যেতে পারে এবার দ্বিতীয় পয়েন্টটি আসুক দ্বিতীয় পয়েন্টটি আমরা যে কথাটি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে কুবিরে গুনহাকারীর জানাজার নামাজ রয়েছে তার জন্য দোয়া রয়েছে আমরা অনেকে কথা মনে করে থাকি যে যে কুবিরে গুণা করল তার জানাজার নামাজ নেই অথবা তার জন্য দোয়া করা যাবে না আমরা আগেই বলেছি যেহেতু আলোচনা তোলে যে মা তে করে না যে সে কাফের হয়ে গেছে। কবিরা গুনা করার কারণে কোনো ব্যক্তি কাফের হয় না যদি এই আকিদে আমরা পোষণ করে থাকি শুধুমাত্র কাফের এবং মসজিদদের জন্য দোয়া করতে যারা যারা করতে আমাদেরকে নিষেধ করা হয়েছে আমাদেরকে যারা কোয়াফের এবং মসজিদ নয় যারা শুধু কবিরা গুণা করেছে তাদের জন্য দোয়া করতেও অনুমতি দেয়া আছে তাদের জন্য আল্লাহাবুল আলমিনের কাছে মাখফেরাত কামনা করতেও আমাদেরকে বলা হয়েছে এবং তাদের জন্য যারা যারা সলাহাদা করতে পারবো আমরা সুপ্রিয় দর্শক ভাই বোনেরা যাতে করে আলোচনার মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে যায় এবং একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে কোনো ধরনের প্রচ্ছন্নতার মধ্যে নিজেকে না রাখে এই জন্য আমরা বিষয়টি একটু আলোচনা করতে চাই কবিরা গুণাকারী ব্যক্তির জানা যা রয়েছে কিন্তু ওই কবিরাগুণাকারী নয় যে কবিরা গুণার মাধ্যমে কুফরি করেছে যেমন সলাদকে পরিহার করেছে এমন ব্যক্তি যে নিয়মিত আদায় করে না তার এই কাজটি কুফুরি তার এই অন্যায়টুকু ঝন্যকে রাসুল সে আল্লাহ রাবুল্লাহাম জিম্মা থেকে আল্লাহ রাবুল্লাহাম দায়িত্ব থেকে সে হয়ে গিয়েছে মুক্ত হয়ে গিয়েছে কোন কোনো হাদিসের মধ্যে রসুল্লাহাম বলেছেন এই কাজটি কুফুরি করেছে সে ফাদ ক্যা একেবারে স্পষ্ট বক্তব্য দিয়েছেন সে কুফুরি করেছে সুতরাং ইচ্ছাকৃতভাবে যদি কেউ সলাৎকে পরিহার করে বর্জন করে সলাত আদায় না করে এবং সমাজে পরিচিত ব্যক্তি হবে বেনামাঝি এবং এ ধরনের বেনামাঝি কম নয় সমাজে অনেক রয়েছে এই ধরনের বেনামাঝি এদের জানা মাছ নেই আপনার হয়তো প্রশ্ন করবেন ভাই কি বলছেন এটা তো কবিরা গুণা করেছে কিন্তু কবিরা গুণা ঠিকই কিন্তু এমন কবিরা গুণা যে কবিরা গুণাকে রসুল্লাহ সাল্লা সাল্লাম জানাজার নামাজ তার জন্য নেই পক্ষান্তর ওই ব্যক্তির জন্য জানাজার নামাজ রয়েছে যে ব্যক্তি আত্মহত্যা করেছে ইসলাম ইন্তেহারকে আত্মহত্যা করা কে হারাম করেছে বলে হাকুম তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না আল্লাহ সুবাহানু ও তালা কোরআনই মধ্যে আমাদেরকে নিষেধ করেছেন নিজেদের আত্মসংহার করা আমাদের জন্য হারাম আমাদের জন্য জাইজিক সুপ্রিয় দর্শক ভাই বোনেরা অনেক ভাইদেরকে দেখি সলাত আদায় করেন আল্লাহর গুলালী আনুগুত্য করেন আল্লাহর বিধানকে মেনে নেন কিন্তু জীবনের সামান্য বিচ্ছুতির কারণে অথবা সামান্য অস্থিরতার কারণে একেবারে আত্মহত্যা করে ফেলেন এই ধরনের অন্যায় লিপ্ত হবেন না আত্মহত্যা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় সাল্লা ব্যাপারে ভয়াল পরিণতির কথা উল্লেখ করেছেন যদি কোনো ব্যক্তি সত্যিকার সম্পর্কে বুঝে জেনে আত্মহত্যার অপরাধ সম্পর্কে জেনে এই এইভাবে আত্মহত্যা করে তার ভয় হচ্ছে তাকে জাহান নামের মধ্যে শাস্তি দেওয়া হবে যেভাবে সে আত্মহত্যা করেছে সেভাবেই সহিখারি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে তাই আত্মহত্যাকারী অপরাধে লিপ্ত কিন্তু কবিরা গুণা হলেও আত্মহত্যাকারী জান নামাজ রয়েছে তার জানাজার সলাত আদায় করতে নিষেধাজ্ঞা নেই তার জানাজার সলাত আদায় করতে পারবে এমনিভাবে ওই ব্যক্তি যে তার কুফুরিকে গোপন করেছে অথবা যার অন্তর্মধ্যে মুনাফেকি রয়েছে যেহেতু রসুল্লাহ সাল্লা মুনাফেকদের সলাদ আদায় করেছেন তার জন্য জানাজার সলাথ রয়েছে জানাজার সলাত পড়া যাইজ কিন্তু যদি কোনো ব্যক্তির কাছে সুস্পষ্ট হয় যে সে সত্যিকা হবে অন্তর মধ্যে প্রকাশ করে রেখেছে কিন্তু প্রকাশ করেনি তাহলে তার জন্য এই যারা যারা নামাজে অংশগ্রহণ করবে না এবং সরাসরি তার জন্য দোয়া অংশগ্রহণ করবে না অথবা তার জন্য দোয়া করবে না ঠিক অনুর পরের পয়েন্টটি হচ্ছে কবিরা গুনাকারীর জন্য দোয়া করতে পারবে যদি তার কবিরা গুনা সিরকের পর্যায়ে না হয় কিন্তু মস্যিকের জন্য কোন অবস্থায় দোয়া করা যাবে না রসুল উল্লাহ সাল্লামকে অনুমতি দেওয়া হয়নি রসুল্লাহ মায়ের জন্য দোয়া করতে সহি মুসলের এগারোশো ষোলাদিসের মধ্যে এসেছে রসুল উল্লামের সাদ করেন আমি আমার রব আল্লাহ রবুল আলমীর কাছে অনুমতি চাইলাম মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে কিন্তু আমাকে অনুমতি দেওয়া হল না ফল আমি আমার রব আল্লাহ রাবুল আলমিন আমাকে এই কাজের জন্য অনুমতি দিলেন না তারপর আমি আমার প্রতিপালকের কাছে হা তার কবর জিয়ার তাই রসল আসালাম কবর জিয়ারত করতে আমাদেরকে অনুমতি দিলেন এখানে যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ছবি দর্শক বায়ু বোনেরা যাদের ব্যাপারটি আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কুফুরির কারণে তাদের জন্য দোয়া করা যায় নেই কবরে সিস্তা করে কবরে মান্ন করে কবর বাসির জন্য মান্ন করে কবরে জবে পায়ে গিয়ে চিন্তা করে কোন পীরকে পরিত্রাণকারী হিসেবে মনে করে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত শিল্প সমাজের মধ্যে ব্যাপকভাবে চেয়ে আছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিল্কের কেন যিনি ঘন অবস্থা এই শীর্ঘ এলিপ্ত ব্যক্তি যারা আছে তারা যতই নিজের কাছের মানুষ হোক না কেন তারা যতই গরিষ্ঠ মানুষ হোক না কেন তাদের জন্য দোয়া করা যায় তাদের যারা যারা নামাজ নেই তাদের জন্য দোয়া করা যায় নেই তাদের জন্য আপনি দোয়া করতে পারবেন না ইসলাম আপনাকে অনুমোদন দেয়নি সুতরাং খেয়াল রাখতে হবে যদিও এটি কবি কিন্তু বলেছি এমন কবিরা যে কবিরাগুনা আমাদের আমলগুলোকে বরবাদ করে দেয় আমাদের ইমানকে বরবাদ করে দেয় তাই এই কবিরা গুণা যে যদি কোনো ব্যক্তি লিপ্ত হয় তার জন্য দোয়া করা যায় নেই তার জন্য আপনারা দোয়া করতে পারবেন না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এটি আমাদের আলোচনার মধ্যে দ্বিতীয় পয়েন্ট যেটি আমরা মনে করেছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রসঙ্গত আরেকটি বিষয় এখানে আলোচনা করতে হয় সেই বিষয়টি হচ্ছে এই কোনো ব্যক্তির আপনার কাছে স্পষ্টভাবে জানা আছে সে কুফুরিতে লিপ্ত আছে কিন্তু তার তবা সম্পর্কে আপনার জানা নেই অথবা আপনার কাছে সন্দেহ হচ্ছে সে হয়তো তার এ কাছ থেকে তবা করে ফিরে এসেছে এ ধরনের সন্দেহজনক ব্যক্তির জন্যও দোয়া করার জায়জ রয়েছে যেহেতু রসল সাল্লাহ আল্লী ও সাল্লাম ধরনের ব্যক্তির জন্য দোয়া করেছেন যাদের ব্যাপারে রসল উল্লাহ জানতেন কিন্তু আল্লাহ হবুল আলমের কাছে দোয়া করা আবার জন্য এটি জায়জ রয়েছে প্রসঙ্গত একটি বিষয় বলতে হয় সেটি হলো। লান দেওয়া যায় নেই গুনা করে অথবা এমন কবিরা গুণা করে যে কবিরা গুনা তার ইমান অথবা আমলকে নষ্ট করে তাদের জন্য কিন্তু তাদের বিরুদ্ধে লানুত করা যায়জ নেই এরপরের আমরা আলোচনা করব তিন নম্বর পয়েন্ট হল কবিরা গুনাকারী কিয়াউদ্দিন নবী সাল্লা ইসলামের সাফাত লাভ করবে সাফাত পাবেন এটি একটি মর্যাদার বিষয় আল্লাহ রবুল আলমিন এই উম্মের কবিরা গুনহাকারী ব্যক্তিদেরকে আল্লাহ সুবাহন তাল্লাহ রসুল্লাহ আসলামের সাফাতের মাধ্যমে ধন্য করবেন কেয়াহামতের দিন কিন্তু এখানে বিভ্রান্তি রয়ে গেছে। বিভ্রান্তিটা হচ্ছে এই একদল লোক মনে করে থাকেন যেহেতু নবী সাল্লাহসাল্লাম আমাদের জন্য সাফাত করবেন কেয়ামতের দিন নবী সাল্লামের সাফাতের মাধ্যমে আমরা লাভ করে যাব। তাহলে আর আমাদের মানে আপনি যে কবিরা গুনহা বলছেন থেকে মানে বর্জন কুবিরে গুনাকে বর্জন করার বা বিরত থাকার প্রয়োজন কি তাহলে তার সুপারিশের কোনো নবী সাল্লাহামের সাফাহাতের উপর নির্ভর করে কোন আদর্শ মুসলিম ব্যক্তি কোন সত্যিকার ইমানদার ব্যক্তি কখনো গুণের কাজে নিজেকে লিপ্ত করবে না কখনো কোনো অন্যায়ের কাজে নিজেকে লিপ্ত করবে না সাফাহাত তো আপনি নবী সাল্লাহস্লামের পাবেন কিন্তু সাফাহাতের নিঃসার চেয়ে আপনার আল্লাহ রবুল আলমীর বাধ্যতা থেকে নিজেকে বিরত রাখার কাজটি আপনার নিশ্চিত হওয়া দরকার কারণ আল্লাহ হাবুল আলমিন কেয়া মত সাফাতের অনুমতি কাদের জন্য দেবেন কার পক্ষে সাফাতের অনুমতি দেবেন সেই বিষয়গুলো আল্লাহবুল্লাহার রয়েছে এটি দুনিয়ার কোনো মানুষের এখতিয়ার মধ্যে নেই তাই যদি কেউ এই ধারণা করে থাকে যে নবীল সাফাতের উপর নির্ভর করেই না আমাদের সমস্ত গুনাহ করলে আমাদের অসুবিধা কোথায় আমরা গুনাহা করতে পারব গুনহা থেকে আমাদের যেহেতু কাফের তাহলে তার জন্য সাফাত আবার কিসের এই বিভ্রান্তিটুকু এখানে অপনোদন হয়ে গেল ওইভাবে যে কেয়া দিন নয় দুনিয়াতে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কোন কাফের পক্ষে দোয়াও করবেন না কোন কফের জন্য সাফাতও করবেন না যার প্রকাশ্য কুফুরি রসুল দোয়া করেন সাফাত করার প্রশ্নেই আসে না সুতরাং এই বক্তব্যের মাধ্যমে এটি স্পষ্টভাবে সাব্যস্ত হয়ে যাচ্ছে যাদের আকিদা এই যাদের বিশ্বাস এই যে কবিরা গুণাকারী ব্যক্তি কাফের অথবা কবিরা গুণাকারী ব্যক্তি কুফুরি এবং ইমানের মাঝামাঝি একটা অবস্থানে রয়েছে এই আকৃদা বিভ্রান্ত কারণ রসলাস কেয়ামত দিন সাফাত করবেন বলেছেন যদি কেয়ামতের দিন রেসল্লাহ্লা সালাম কবিরা গুনাকারীর জন্য সাফাত করেন তাহলে সে তো হতে পারে না সুপ্রিয় দর্শক বুঝতে পেরেছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কবিরা গুনাকারীকে কাফির মনে করার কোনো সুযোগ নেই যেহেতু কেমন দিন রসুল্লাহ সাল্লা ইসলাম সুপারিশের কথা বলেছেন রসুল ইসলাম সুপারিশ করবেন তাই এই বিষয়টি আমাদের জানা থাকতে হবে এখানে সাল্লা থেকে বলেন সাল্লা উলি ইসলাম আকাল যে রসুল্লাহ সাল্লা ইসলামের সাদ করেছেন আমার উম্মের মধ্যে যারা কবিরা করবে তাদের জন্য সুপ্রিয় দর্শক আজকে আর হাতে সময় নেই ইনশা আল্লাহ বিষয়টি আগামী পর্বে আপনাদের সাথে सम्पद नीले पवित्र जकत दान अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग नंबर शून्य आईबैन, जी बी बान्डो, एल ओ उएडी, 309, 3408, 0248, 921, सट कोड्ड, 30 0083, स्वेफ, बी आईसी कोड्ड, आईबी ओ, बीओ, बीजी बी बाइश्ट। टाका पाठी आमादरी इमेल कोरून, एड्मीन अडरेट, पीस्टिभी.टिवी पीस्टिभी, पीस्टिभी मानोवतर समधान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 देख इे श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग